আলকারিন ইসলামী গ্রন্থাগার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত থানারহাট কেন্দ্রীয় ময়দানে আজ পয়লা জুলাই দু হাজার সতেরোই আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকাই জেকির উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি রিং কলিজার টুকরা আমার দেশের সূর্য সন্তান যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার অবস্থান অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বনের সৃষ্টির মহান এ কোরআনার ভিত্তিতে সঠিক কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নামতের শকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমত শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ খর্তি দারুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লীলা আলমিন শফিউল মুজনিবিন খাতামুল নবী গিন সৈয়দুল সাকালাইন امام اعظم رسول رحمت ইমামসলিন শফী আজম রসুল আকরম রহমত আলম নবীল হবীব কবরিয়া আশরফুলাম্বিয়া সয়দুলাম্বিয়া শফি মক্শর সাকা নাম নদীনাহ কাতদার আফতাব নবুয় ফর মৌজুদার সৈয়দুল মখলুক হজরত মুহাম্মদুর রসুল্লাহিব আপনারা বহু কষ্ট করে এখানে আছেন বৃষ্টির কষ্টকে উপেক্ষা করে अवश्य करसार जगह एमक दारान जगह ताओ बोलते गई एम तो अवस्था अपनारा जाए जोरे शक्ति प्रयोग कर दया मै आल्लासार तौफिक दिए অবশ্য আমি বিশ্বাস করি এবং জানি এখানে দীর্ঘ টাইম কষ্ট করার বিনিময়ে আপ্যায়নের ব্যবস্থা আছে বলে কোনো তাহলে খানা আপ্যায়ন কোনো নাস্তার লোভেও আসেন নাই কোনো টাকা পয়সার লোভ নাই তাহলে অবশ্যই আপনারা আল্লাহ মহাব্বতের আকরম সালের মহবেন আশাটা যেন বিফলে না যায় এখানে আশাটা যেন অনর্থক না হয় দিল থেকে আল্লাহকে বলতে থাকেন যে হেমা মালিক তুমি দয়া করে নিয়ে আসছো খালি হাতে ফিরায় দিও না دولت দৌলত দান করে آمین আজকের মাহফিল আল্লাহ কবুল আয়োজনকারী সময় যারা দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন বিভিন্ন লাইনে জনপ্রতিনিধির সহযোগিতা প্রশাসনিক সহযোগিতা যে যেইভাবেই সুন্দর কোরআনের বাগানের সাথে আমরা সম্পৃক্ত আল্লাহ প্রত্যেককেই এর উত্তম যাজার ব্যবস্থা করে দিই কোরআনে হাকিমের মুলক এর দ্বিতীয় নং আয়াত আমি আপনাদের সামনে তিল করেছি মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুর নবী সালে অসংখ্য অগণিত আমি অবাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস করেছে ইলা আয়াতে ও হাদিসে আলোকে সহি তরিকায় এখলাস ও রুহাদিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন ক্ষমতার উচ্ছ ওই আল্লাহ মৌতাবল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত এবং জীবন লিয়াবুয় কেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করবেন কারা তোমাদের ভেতরে ভালো আমল করে ভালো আমল কারা করেন এটা যাচাই করবেন পরীক্ষা করবেন অহু আল্লাফুর ওই আল্লাহ চূড়ান্ত প্রজ্ঞাময় এবং ক্ষমাসী আপনাদের সব আমাকে সহ কবুল করেন তোমার ইমান তোমার আমলকে নিয়াতকে পরি শুদ্ধ করো অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে অল্প আমল নাজাতের কি হয়ে যাবে যথেষ্ট অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে বেশি আমল না অল্প অল্প কি আমল না জাতের হবে যথেষ্ট হবে এটা আমার বাবার কথা না এটা হাদিস সবাই শুনেন বাচ্চাদের মুখে নিতে অল্প আমল নাজাতের জন্য যারা বলে আমল কোন ওসিলা নাই ওসিলা বলতে কিছু নাই এরা কোরআন বুঝে না হাদিসও বুঝে বলে ওসিলা বলতে কিছু নাই আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন দলমত নির্বিশেষে নিরাপেক্ষতার নিরিখে কথাগুলো বলার চেষ্টা করতেছি আমার আলোচনার বিষয় আয়াতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আমরা পৃথিবীতে একা একা এমনিতেই এসেছি না কেউ পাঠিয়েছেন যুবক তোমরা একটু আমার সাথে সারা দাও দাও বুড়া হওয়ার তো তোমরা আমার সাথে থাকবা বাকি আমি বুড়া হলে তোমরা হবা না হ্যাঁ যুবক তোমরা ঠিক গোটা দেশ ঠিক দুই নৌকায় পাড়া দেয়া যাবে না দুদিল বান্দা কালে মাছ আমি যদি সঠিক কথা বলি তাহলে তোমরা আমাকে সমর্থন করো আমার কথা মানো যদি মানতে না পারো সমর্থন করো সমর্থন করতেও যদি তোমার অ্যালার্জি থাকে চুপ থাকো বিরোধিতা করবি না হলে ধরায় দাও ক্ষমা চাই ইচ্ছা করে যদি বলি তুমি যদি ধরতেই পারো সুন্নার বাহিরে আমি গাদধারী মূলক কথা বলতেছি তোমার পায়ের জুতা এখানে নিয়ে দাঁড়াও তোমার জুতা আমি পিট পেতে আলোকে তাহলে আমার পক্ষে তোমাকে থাকতেই হবে আমি যদি সঠিক পথে থাকি তো তুমি আমার পক্ষে থাকো কেমন ভাবে থাকবা মৃত্যুবরণ হলে একত্রে হতে হবে একত্রে দিব অ মাথা নত করবি না যুবকরা রাজি আছো মনাফিক দায় দান করু কোরআনার বাইরে আমার আব্বা টপ লেভেলের দুশ্মন কোরআনার পক্ষে আমার ওটা আমার বন্ধু তুমি টেনশন করো কোন দলের হুজুর তোর দল জাহান নামি রা জান্নাতি কোন দল নাই মদিনার দল আর কোন দল নাই দালালি করবি মদিনার কোন ব্যক্তির দালালি নাই আল্লাহ আমাদের কবুল করে নিন ভাইরামা মানুষ আলোচনার মূল বিষয় একজন আল্লাহ এতগুলো মানুষ বানাইছেন এতগুলো মানুষ বানাইতে গিয়া দেখেন চেহারায় কোন মিল নাই তো একজন এতগুলো সম্ভব বুঝে বলেন তাহলে শুধু আমাদেরকেই বানিয়েছেন তা না গোটা মাফলুক আসমানকে বানিয়েছেন জমিনকে বানিয়েছেন সবকিছুর স্রষ্টা কতজন কি নাম কি নাম বানানোর ক্ষেত্রে কার চেহারাটা কেমন করা প্রয়োজন এই ক্ষেত্রে কারো পরামর্শ আল্লাহ নিয়েছেন নেননি তাহলে আমাদেরকে বানাবার ক্ষেত্রে কতজন আল্লাহ আপনারা জানেন পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে আমরা মানব জাতি হলাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিয়েছেন একমত সবাই বানাইছেন কে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা আমাদেরকে কে দিয়েছেন সবাই একমত আমাদের থেকে হরিণ সুন্দর না শ্রেষ্ঠ না আমরা সুশ্রেষ্ঠ আমাদের থেকে পাহাড় শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ কথা ঠিক এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কে কথা একমত যেই আল্লাহ এককভাবে আমাদেরকে বানালেন যেই আল্লাহ বানাবার পরে একক সিদ্ধান্তে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। সেই আল্লাহ তার বান্দার জন্য এমন কোন হুকুম করবেন যেই হুকুম যেই আদেশ বান্দা মানলে মান কমে যাবে এমন কোন আদেশ আল্লাহ দিবেন তাহলে আল্লাহর আদেশ লঙ্ঘন করো কোন চিন্তায় বলো আল্লাহর আদেশ পর্দা করো তুমি কর না কেন ব্যাপার কি আল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে সম্মানের মাঝে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে চাও আল্লাহ তা সম্মান দিয়েছেন সবার উপরে এই সম্মান যেন অক্ষুন্ন থাকে বিনষ্ট না হয় সে কারণে আল্লাহ আমাদেরকে আমি আল্লাহর সিদ্ধান্তের দেয়া সম্মান অক্ষুন্ন থাকবে যদি আমার এই পদ্ধতি লঙ্ঘন কর সম্মান কমে যাবে কেমন কমে যাবে তুই বান্দা সিলি ফিরিস্টার থেকে দামি কিন্তু আমার আদেশ লঙ্ঘনে তুই সুয়ারের থেকে খারাপ তুই থেকে খারাপ তুই চতুষ্প এ হল সম্মানের আয়া আবার যেই আল্লাহ বলেন বনিয়দম শ্রেষ্ঠ সেই আল্লাহ বলেন উত্তর থেকে খারাপ বিহার আদানু্লাউন বিহার উল ইকি বল হুম আল আল্লা বলেন অধিকাংশ কম না বেশি কম না বেশি বেশিরভাগ মানুষ আর জিন জাহান নাম কম না বেশি বেশিরভাগ মানুষ জাহান্ন কেন ওদের চোখ আছে দেখে না কান আছে শুনে না দিল আছে কথা শেষ চতুষ্পদ জন্তু এতটুকু বলে শেষ না আরো আছে বালহুম আদর বলে চতুষ্পদ জন্তু থেকেও খারাপ কেন গোলামি করে না এটা ওই শুকর থেকেও খারাপ গরু চার পাওয়াল আল্লাহর শুকর আদায় করে রাস্তার কুকুর আল্লাহর শুকর আদায় করে মালিকের গোলামি করে বিনিময় মালিকের থেকে কোনো বেতন নেয় না আর মানুষকে আমি আল্লাহ মালিক দিলাম এরপরও বলে আল্লাহ বলতে কিছু নাই যাকে দেখি না তাকে মানি না এরকম উল্টো পাল্টা মন্তব্য যদি করে আমি আল্লাহ বললাম এটা কুকুর থেকেও নিকৃষ্ট শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিয়েছেন এককভাবে দিয়েছেন তো না দুইজন মিলে খুব খেয়াল করেন বানানোর ক্ষেত্রে আল্লাহ কয়জন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কতজন রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কতজন আল্লাহ রিজিক দিতে পারেন না আংশিক না পরিপূর্ণ কিছুদিন না আজীবন এককভাবে না ডাব খুব বুঝেননি রিজিক দেন কে এককভাবে না কাউকে মিলায় দেন তাহলে বানানোর ক্ষেত্রেও আল্লাহ কয়জন সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কতজন রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কতজন খানা খাওয়ানোর শক্তি দেওয়ার বেলায় আল্লাহ কতজন চলাফেরা করার শক্তি দেওয়ার বেলায় আল্লাহ কতজন সেচদার বেলায় মাজার কেন সেচদার বেলায় কবর কেন সেচদাও তো একজনে পাবে বানাইছেন কয়জনে মর্যাদা দিয়েছেন কয়জনে খানা খাওয়ার শক্তি দিয়েছেন কতজনে তো এক আল্লাহ খানার শক্তি দিলেন এক আল্লাহ সৌন্দর্য বানাইলেন এক আল্লাহ সৃষ্টি করলেন গোলামি করলে তুই এক আল্লাহরই করব সেখানে পেশাবুজুর ভাগ হবে কেন সেখানে মাজার ভাগ হবে কেন আমার মাও সম্মানে সম্মানের না বউও সম্মানের মায়ের সমান না আলাদা আছে পিস সাবুজুর সম্মান পাবেন কি না পাবেন পাবেন না ইমাম সাবুজুর পাবেন কিনা না আব্বা আম্মা পাবেন কিনা না স্ত্রী পাবে কি না কিন্তু সব এক ভাগ আছে খুব সাবধান আল্লাহ আমাদের হেদায়াত দান করুন সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন রাগ করেন যুবকরা ঠিক আছে ভুল করলে জুতা ভুল বললে এর থেকে আর নিম্ন শ্রেণীর কথা আর কি শুনতে চাও তোর জুতা আমি খামু যদি ভুল বলি আর কেমনে বলবো বল আর যদি সঠিক বলি আমার পক্ষে থাকবি বিপক্ষ বিপক্ষওয়ালাদের সাইজ করার জন্য রেডি থাকবি হয়তো তও বা করবে বুকে লাগায় নি মাস্তানি করবে সাইজ করে দিও কথা ঠিক আল্লাহ আমাদের হেদায়ত দান করুন হেদায়ত শব্দটা খুব সম্পদের নাম হেদায়তব তাহলে আল্লাহ তা আলা আমাদেরকে পাঠিয়েছেন কে পাঠিয়েছেন আমরা জোর করে আসছি কে পাঠিয়েছেন আসতে চাইছি না আসার জন্য দরখাস্ত করেছি করি নাই আল্লাহ আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে দয়া করে আমরা কেউ আসতে চাই নাই চাই কারণ মায়ের গর্বের খেলার মাঠ তখন দুনিয়া নামক খেলার মাঠে চলো বিশ্বাসই করি না এই বিশাল খেলার মাঠের থেকে আর বড় খেলার মাঠ কি কিন্তু যখন এসেই করলাম না এখন এমন ফাঁকল হয়েছি যে আল্লা যাকে নিম্ন জান্নাত দিবে দশ দুনিয়ার সমান ওহানে ভাইয়া যেমন বিশ্বাস করি নাই দুনিয়া নামক খেলার মাঠ দুনিয়ার খেলার মাঠে মাস্তানি পাইয়া মনে করি এখন যে এর থেকে আর বড় খেলার মাঠ নাই হুজুরের সমান এটা কত বড় এত জাগা পাবে কই আছে জাগা আয়না চিনে না সকাল বেলা আটটার দিকে অথবা ঢুকার বিশাল সূর্য পৃথিবীর থেকে তের লক্ষ গুণ বড় ছোট আয়নায় ঢুকলো কিভাবে পানির ভিতরে কোনো ছিদ্র আছে এই কুসকুনিতে ডুব দিলে ফানি কই কেমনে ডুকলেন কেমনি কার কুদরত আল্লাহ সবই পারেন এই বিশ্বাস আমরা করব না কি হিন্দু করবে আমরাই বিশ্বাস করি যে আল্লাহ সব পারেন অসম্ভব কে সম্ভব করতে কে পারেন আল্লাহ তালাই পারেন আর কেউ পারে না তো আল্লাহ আপনি আমাদেরকে যে পাঠাইলেন কেন আমি অনর্থক তোমাদের পাঠাইছি আর আমার কাছে আসবা না তুমি ভেঙে যাবে আল্লা তালা বলেন ও বন্দা তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছি না না প্রশ্নবোধক কথা হলো আমি তোমাকে অনর্থক বানাই নাই। তুমি আর আমার দরবারে না একদিন আগে পরে আমি আল্লাহ দরবারে হাজিরা দিতেই হবে পালাবার কোন সুযোগ না সাদ্দাদের ইতিহাস করে দেখো যতই মাস্তানি করেছে আজরাইলের হাতে ধরা কোথা নমর কোথা আনুং সাদিক মাটির গহিনে রয়েছে তাদের কুল মৌ তোমায় নিয়ে যাবে কোথা থেকে আঙামন কোথা যেতে হবে রে কে আনিল কারণে জানি নারে রে কে মানা বিষ মানা ফুলো এক রাত কি তুরাত রে ভুল বুঝিস তোর জীব ঠিক চলে। করে চলছে সামনেও চলবে কিন্তু হেমুন একটু ডানে বামে তাকা দে গত বছর অনেকে ময়দানে বয়ান শুনতে শ্রোতা হয়ে পড়ছিল আজ দেখো তাদের কোনো খবর নাই কবরের বাসিন্দা হয়েছে পালানোর কোনো সুযোগ নাই আল্লা করছ আমার দরবারে না আমি আল্লাহর খাঁচা কেউ ধরে রাখতে পারবে না বৃষ্টি নাই রোদ্র নাই এখন ইন্তেকাল হওয়া যাবে এই বৃষ্টির মাঝে তোর আপন সন্তান ওই কাদা পানির ভেতরে দাফন করে ফেলবে কারণ তুই মনে করো সন্তান তো মারা মারা সবাই হলো স্বার্থ কেউ আসল আপন না যে তোর আসল ঘর এদি আয় সবি পথ কবর যে তোর কেমন এসে থা থাকবি পরে শুধুই মাটির বিছানা কি যাইবানাম যে কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবান এ দুনিয়া কোথায় যাইবা ভাগিয়া কোথায় যতই কর বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখ अनर्थ बने अल्लाहर बंदा अल्लाहर दरबारे तुम्हें धारणा टाओ भूल आदि এবং আমি তোমাকে বানাবার পেছনে বড় কারোর কারণ করে হরতালের ডাক দিয়ে বলে তোরে ঘুমাইতে দেব না এমন কোনো আদম সন্তানের ক্ষমতা নাই নাক টেনে আরামে ঘুমাবে আল্লাহ বলে আমি সৃষ্টি করেছি আল্লাহর বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল মানুষের বানানো পাতলা দুই টাকা দামের ব্লেদের কাছেও মানুষ দুর্বল এত দুর্বল তুই নিজের পায়খানা নিজে খাইছ না জান হ্যাঁ মাস্তানি করো না নিজের গু নিজে খাইছ মাস্তানি করছে তুই দুনিয়া বে খবর হ্যাঁ দুনিয়া কে নমা বর নজর নিজে পায়খানা করেছো পরিষ্কার করার শক্তি তোর ছিল না একটা মশা তোর গায়ে পড়তো ফিরাবার শক্তি তোমার গায়ে ছিল না তুমি এত দুর্বল এত দুর্বাল মশা তোমার থেকে বড় দামি বড় শক্তিশালী একটা মশায় যদি মানুষের বলে ঘুমাইতে দিবো না কেউ ঘুমাতে পারবে না এসি মশারিটা না ঘুমাইছ মশারি ছিদ্র ছোট দেখায় দেখ বাত্তি নিবায় যখন তুই হঠাৎ করে জ্বালায় দেখলাম মশারি ছিদ্রা তুই যে ছোট মশাটা ঢুকতে বড় কষ্ট হয়েছে বান্দা একবার চিন্তা কর মশা ঢুকছে ঢুকার পরে দেখ ছোট ছোট ছিদ্র দিয়া মশা উঠলো এই মশারির ছিদ্র থেকে নাকের ছিদ্র ছোটো না বড় কানের ছিদ্র অনেক বড় নাকের ছিদ্র অনেক বড় তাকায় দেখ ছোট ছোট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো অথচের দিয়ে মশার ঢুকে না আল্লাহ বলেন তোরা আমার আদরের গোলা কারণ ওই মশা আমার কাছে দামি না আব্বু বাকর তুই আমার কাছে যত দামি ওই হাতি আমার কাছে দামি না বান্দা তুই আমার কাছে যত আমি আমি আল্লাহ তুই সারাটা দিন কাজ করছ করে এখন বাসায় ঘুমায় যাবি মশায় যদি তরে কষ্ট দাই ঘুমাতে পারবি না নাকের সিদ্রু দিয়া যদি মশা মুখে চিকিৎসা করতে কষ্ট হবে আমি আল্লাহ ফристо লাগায়ে বললাম আমার বান্দারে পাহারা দিবি আমার বান্দা আরামে ঘুমাবে ঘুমে যেনdisturbance না তুজু কু কষ্ট হচ্ছে মনে হয় আল্লাহ এত দুর্বল করে বানাইছেন কিন্তু সম্মান সবার অনেক উপরে বাঘ এত শক্তিশালী আল্লাহ বলেন শক্তিশালী বাঘ আমার কাছে দুর্বল আমার যত শক্তিশালী পাহাড় আমার কাছে দামি না দুর্বল মানুষ যত দামি শক্তিশালী সূর্য আমার কাছে দামি না দুর্বল মানুষ আমার কাছে এত দাম। আকাশের চাঁদ এত সুন্দর আল্লাহ বলেন সুন্দর আমার কাছে কিছু নাই এত বিশাল পানির শক্তি আমি আল্লাহর কাছে দুর্বল মানুষ বড় পানির থেকেও দামি কারণটা কি জানো তোর কাছে আছে এই জন্য তোর দাম আল্লাহ বলেন না তুই শিক্ষার দিক দাও দুর্বল এরে বান্দা তুই মেডিসিনের ডাক্তার গেছ। তোর থেকে বড় ডাক্তার জংলার প্রাণী আমি বানায় রাখছি তোর মেধা বিকাশের লাইনে তুই বড় দামি না আমি আল্লাহ এমন ওর থেকে বড় নীল ভেজাল ইঞ্জিনিয়ার হলো মৌমাশি দেখি কেমন সুন্দর বিল্ডিং বানাইছে আলাদা বিশ কেজি মধু একটা বাসার ভেতরে মধু রাখার বোতলের মুখ নিচের দিকে বোতলের মুখটা আটকানো নাই খোলা তাকায়া দেখ এক কটা মধুও জমিনে পড়ে না এক একটা রুম বানাইছি কোনো রুমের সাথে কোন রুমের চুল পরিমান নাই আমেরিকার ইঞ্জিনিয়ার তুই ঢাকার কলেজের ইঞ্জিনিয়ার হইয়া বিল্ডিং করছো নোয়াখালী পাঁচ না বিল্ডিং করেছো এক ইঞ্জিনিয়ার এক হয় বুয়েটের ইঞ্জিনিয়ার বলে তোর এই থিওরিতে ভুল আছে গ্যারান্টি কয় বছর বলে একশো বছর ছর পরে তলে তুই যদি ইঞ্জিনিয়ারিং এর মাস্তানি করো মৌমাছি কি করবো বা তোর খালি মিসকল দেবে খানের গোড়া আহা বুঝেননি আর আহা আল্লাহ বলেন আমি তোমাকে অনর্থক বানাই নাই সব তোর বলাম সব তোর বলাম সূর্য তোর বলাম পানি তোর বলাম বাঘ তোর বলাম উজানির কারিব্রাহিম রহমাতুল্লাহ আপনাদের বরং দোকানে ভয়া বিরোধিতা করেন উজানি কেউ যায় কষু করতে উজানি যায় কিলা কেন কেন কেন অনেক ইয়া পিসাবেরা কি বয়ান করে আর মানুষ খালি লাভ হয় খালি লাভ হয় কি বগুড়ার নদীর ভেতরে কেমন মজা তুই না খাইলে বুঝবি না দেখছেন কই যাইতেছিস জামু ঢাকা যাইতেছি চট্টগ্রাম মুসিবত আহা এই জমিনের গোলাম না বাঘ দামি না মানুষ দামি মানুষ দামি অতএব মানুষের গোলাম বাঘ মানুষের গোলাম হিংস্র প্রাণী অতএব মানুষ যদি আল্লাহর কথা শুনে মানুষের কথা শুনতে কথা শুনে না তাকে মানি না এই যেমন টপ লেভেলের নাস্তিক আর তুমি আউজুবিল্লা পারো না বিসমুল্লা পারো না তুমি বলো আবু হানিফা মুনাফি হ্যাঁ পীরমুরিদি শিল্ক মূর্খ তাবলিক শিল্ক এগুলো করে কি লাভ হবে আর কই কই আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন ভাইয়েরা আমার আল্লাহ সবকিছু আমাদের গোলাম বানাই দিলেন এমনি এর পেছনে কোনো কারণ নাই আল্লাহ বলেন ও দুর্বল বান্দা এত কিছু তোমার গোলাম আমি কিছু আমার একজনে খালি হাত দিয়ে দেয় গুলশান জুমা পড়াইতে যাই ভাইর আমার হেদায়াত কার হাতে আমি বললেই হেদায়ত হবে নবীর থেকে দামি আর কেউ ছিল আমার বয়ানে পাবে প্রশ্নই উঠে না আমি তো আরো নাপাক, আমার হাত না পাক চোখ না পাক জিব্বা টুপি দাঁড়িয়ে লাম্বা জামা কণ্ঠবাজি করতে আছি। আসলে আমি একটা আমার থেকে রাস্তার কুকুর ভালো মূলত আমি আল্লাহকে চিনতে নি। কারণ আমি এই চোখ দিয়া বিভিন্ন বেগানার টাকায় চোখ নাপাক করে ফেলেছি আমার এই হাত দিয়া জুলুম করে আমি হাত দুটো নাপাক করে ফেলেছি বিভিন্ন সময় মিথ্যা বলে আমি আরো তাকায় আছে আপনাদের কারো আমি যদি কবুল হয় আল্লাহ ওই ওসিনা আমাকেও হতেমাগ করতে পারে বাইরা আমার দুইটা কারণ কটা কারণ কেন তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম আর সম্মান দিলাম পেছনে দুইটা কারণের প্রথম কারণ আল্লাহ বলেন মা। আল্লাহ বলেন আমি মানুষ পৃথিবীতে বানাবার প্রধান কারণ হলো আমার ইবাদাত করবে কার বাদাত আল্লাহ মানুষ বানাবার প্রধান কারণ হলো মানুষ আল্লাহ জিকির করো মসজিদের কোনে বসে থাকবা গাড়তি জীবন চিল্লা লাগাও বাড়িঘরের খবর নেওয়ার দরকার নাই ব্যাপারটা এমন শুধু তোষ বিটেনে জিকির করবা চোখের সামনে একটা নেক আপ দিবা দিবে পর্দা লাগা ডাইনে বামে তাকাই বানা তোমার ঘর আর মসজিদ ঘর আর আর কোনো কথা নাই ঘরে ঢুকবা এখান থেকে নামাজ পড়বার এটার নাম এবার এবার দাঁতের অংশ নামাজ নামাজ পুরনো এবার না জিকির করা এবার অংশ জিহাদ করা এবার অংশ এরে আল্লাহর গুলাম এবার বলতে না খাওয়া দাত না খাওয়া রোজা রয়ে খাওয়া এবার কথা বলেন না কেন না পড়া যেমন এবার না পড়াটাও কি বুঝলেন বাড়ি যে কার জন্য নামাজির জন্য কার জন্য নামাজ না পড়া এবার আদাত কার জন্য নামাজির জন্য রোজা না রাখা এবার কার জন্য রোজাদারের জন্য কথা বুঝেন ঈদের দিন রোজা রাখা সব সূর্যস্ত যখন যায় নামাজ পড়া সব আল্লাহর গোলাম বলতে জীবনের সব তোমার এবার দোকানদারি করা এবার কোরআন শূন্য অনুযায়ী জীবন চালাও এবার সংক্ষেপ স্লোগান হলো বান্দার জীবনটা আল্লাহর গোলামিতে কাটা ও নদিনাওয়ালার তরিকায় এটাই হলো এবার আল্লা সন্তুষ্ট আপনি যা করবেন সব ইবাদ হতে হবে আল্লাহর জন্য কার তরিকায় তরিকা কার রসুলের তরিকা এই রসুলের তরিকায় যে থাকবে সে আমার আপন যেই চলবে সে আপন যারা চলবে না তারা আমার আপনার উম্মত প্রধান কারণ এই দুনিয়াতে আমাদেরকে পাঠাবার কি কারণ ইবাদাত কি এক নম্বর গেল এবার দ্বিতীয় আলোচন আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ বানাবার দুই নাম্বার কারণ হলো আমার ঘোষণা আল্লাহ আল্লাহ বলেন আমি দ্বিতীয় কারণ কেন দুনিয়াতে মানুষ বানাইলাম জবাব হলো পরীক্ষা দেওয়ার জন্য দেওয়ার জন্য পরীক্ষা আমি দুনিয়ায় পাঠাইলাম প্রশ্ন হলো কিসের পরীক্ষা জবাব হলো আমলে এর পরীক্ষা কিসের পরীক্ষা একটু মহাব্বতে বলেন কিসের পরীক্ষা আল্লাহ দ্বিতীয় কারণ আমাদেরকে কেন পাঠাইলেন দ্বিতীয় কারণ কি বললাম পরীক্ষা করার জন্য কিসের পরীক্ষা আমলের বলেন কিসের পরীক্ষা আমলের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আবার পাঠাইলেন আমল এটা আরবি একটা শব্দ যার ব্যাখ্যা অর্থ হলো কাজ আমল মানে এই কাজ আবার দুই ধরনের ভালো কাজ খারাপ কাজ ভালো কাজ লম্বা কথা আমি সেদিকে যাচ্ছি না সংক্ষেপে আমি খুব ঘুষাবার চেষ্টা করতেছি নেকামলার বদা আমল আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ বানাবার কারণ পরীক্ষা করবো পরীক্ষা ধরনের বদ আমল মুল ব্যবধান আছে লম্বা আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেয়ার জন্য দুনিয়ায় মানুষ পাঠাইলাম তবে কোন আমল বলে আমি আল্লা পদ আমলের পরীক্ষা দেওয়ার জন্য নাই আমালা আমি আল্লাহ আমলের পরীক্ষা করব দেখব কারা আমার আমল করে না ভালো আমল ভালো আমল বুঝেন ভালো করে বুঝেন আসারু আমলা বলেননি বলেছেন আসারু আমালা বেশি আমল না ভালো আমল বুঝেন ভালো করে বুঝেন বেশি আমল না ভালো আমল বেশি আমল না ভালো আমল বেশি আমল না ভালো আমল আল্লাহ বলেন আমি ভালো আমল বেশি আমলের মধ্যে একটাও নাই কোনো লাভ নাই কিন্তু আমল কম করেছো কিন্তু আমলটা যদি ভালো হয় অল্প আমল জানাতের দরজায় পৌঁছাই নিবি বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য আল্লাহর গুলাম কুদর তো আল্লাহর বান্দি রাস্তা দিয়ে চলছে খানা নাই কামনা কর। আল্লাহর কুদুর একটা রুটির ব্যবস্থা হয়ে গেল নিজেই নির্জনে বসে রুটিটা খাবে কুধা হঠাৎ একটা খুদার্থ কুকুর পার্শ্ব দিয়ে জিভা বের করে আল্লাহ হয়ে গেল বেশি আমল না ভালো আমল ভালো আমল অল্প হলেও না অল্প হলেও কি না যাক নামাজ পড়লেন নামাজের সেটা ভালো হলেই কাজ হয়ে যাবে শাহেদ সাদমতুল্লাহ আমরা নাম জানি পারস্যের কবি বানাইছেন আরবি কবিতা রসুলের রসে গিয়ে আরবি কবিতা পড়েছেন ইেকালের পরে যোগে কথা হয় রে কব ব্যবহার হয় না একটা আমল ভালো ছিল সেটা কবুল হয়ে গেল নবীর আরবি না আমি পরেছি নবীর রওজার সামনে গিয়া ওই নাকেরও আল্লাহ আল্লাফ করে বেশি আমল না আমল আল্লাহ ব্যবধান আছে তো বেশি আমল আর ভালো আমলে বেশি আমলের দাম নাই ভালো আমলের দামে আল্লাহ শুধু খুশি হইসেন ব্যাপারটা আল্লাহ জারি করেছে আমরা এখনো পড়তেছি পর্যন্ত সেই রসুনের সাহানের আগে নাথ আমরা পড়ি আরো উন্নতেরা যত আসবে তারাও পড়বে এখনো আমরা পড়ি বাল্লা রোলি কমালি কশ্যফ দুি জমালি হাস না তু জমি অফিস সল্লু আহি মিহি বলা জমালি হাসন তু জমিয়িহ সল্লু অলহি আলব রৌলবি কমালি বলবল অভি কমালি তো নি আমরা কিন্তু সহি মাস্তানির স্টাইলে বলি বুঝেন না কথা সহি চিন্তা করি না নিজে নিজে যা করি ভুলপরি এই ভুলের জন্য যে একটু অনুতপ্ত হব আরে আমার তো সঠিক ভাবে পড়তে পারিনা পড়ার প্রয়োজন ছিল সেভাবে দুর্বল আমি অপরাধী যেইভাবে জিকির করা দরকার ওভাবে আমি করতে পারি না আমি দুর্বল অপরাধী বান্দার দুর্বলতা প্রকাশ করবে দূরের কথা বড় মাস্তানি করে আমার থেকে ভালো আর কেউ না আমার তাও ভুল হাদিস কুলে দিলে আরবি হাদিসের এবার আর পড়তে পারে না অত বড় বড় আল্লাহ যারা হাদিস পড়ে তাদের গালি দেয় আসে না গালি দাও কেন কেন বলো মাঝাবের দরকার নাই তিগের দরকার নাই কোন পীর লাগবে না তরিকা লাগবে না সব সিরিখ সব শির সব শির সিরিকে অর্থ জান কুমিল্লার রসমালাই ভালো না খারাপ দিয়া বলি তারপরে খাবো না মিষ্টির ভিতরে ভেজালিক মিষ্টির ভিতরে ভেজাল না ওর পেটে গজত কথা কয় না কেন মিষ্টি ভেজাল না পেটে ভেজাল কথা বুঝেন না ভালো করে বুঝেন যুবকরা রেডি আস্তে আসা শাহজালালের এত ভক্ত বাংলাদেশে ইতিহাস জানো খালি দয়ার বয়ান দয়ার বয়ানি কত দয়াময় রে আল্লাহ কত দয়াময় নবীর রাগের বয়ান শুনছো আল্লাহর রাগ কম নাকি আয়সারদ আল্লাহ আনহার নবীরে গিয়া সুপারিশ করছে অন্যান্য বিবিদের চাপা চাপাচাপিতে কি ওই যে নবী আপনার শুরুতে একটু গরিব ছিলেন টাকা পয়সা কম ছিল এখন তোরা তারা তারি তওবা করতে কন তা না করলে এখন এক্ষন তালাক দেন কে কিন এটা কি দয়া করছে আল্লাহ আল্লাহ রাগ আছে না কেমন কেন রসমালাই খারাপ না পেট খারাপ যুবকরা কও না খা ও কি বাচ্চা গরু সিনার হাত দিই পাকাইছে খুব মজা করে মরু মজা এত মজার গরুর গোস্ত আমি খিচুড়ি পাকাই না গরুর গোস্ত তাজা ঈদের দিন দাওয়াত দিনাম এলাকার মানুষ আসেন আমার বন্ধু বান্ধবরা খাবে আপনার একটু বুঝে থাকলে বলবেন এখানে যদি আমি গরুর সুন্দরভাবে খিচুড়ির ব্যবস্থা করে দেই সবাই খাবে নি। খারাপ না এই খাবেন এজন্য গালি দিয়ে না রসমালাই বদনাম করেন না আমি খেয়ে এত বড় মজা পাইতেছি কারণ আপনার পেটে ডিস্টার্ব আছে আমার পেটে কোনো ডিস্টার্ব নাই অতএবা আপনি না খাইলে চুপ থাকেন বিরোধিতা করে আমার খানা নষ্ট করবেন না আপনার পিরমুরিদি ভালো লাগে না তাবলিক ভালো লাগে না মাঝহাত ভালো লাগে না কিন্তু তাবলিকে যাওয়ার কারণে বহু বেনামাজি নামাজি হয়েছে আল্লাহ দরবারে যাওয়ার কারণে পাবলিকে যাওয়ার কারণে বোমাজি নামাজি হয়েছে নাকি নাকি চোর আমার মতো মোল্লা না জীবনে মাদ্রাসায় পড়ে নাই জানে যাও, আদালতের মধ্যে যাও দেখো বান্দা আদালতের বিচারপতি হইয়া দেখো তার গালে লাম্বা মাথায় টুপি লাম্বা জামা গলায় ফাগরি ঝুলানো মাথা লাম্বা দাড়ি এরে কারটা কি বাবা এই বান্দা তাবিগে যাওয়ার কারণে নামাজি হয়ে গেছে ওরে আল্লার বান্ধা চরমনায় ময়াদালি গিয়া আগে নামাজ বর্তমানে এখন নামাজ সারে না উজানের মালি আল্লা চুপ থাকো তোমার মাঝাব ভালো লাগে না তোমার কলক খারাপ তুমি চুপ থাকো তোমার কলপে চায় না কিন্তু আমি তো তার দিকে অনেক উপকার পাইছি আমি তো আল্লাহ গিয়ে আসির করতে বরং মজা পাইছি আমি আল্লাহ চিনতে পারছি জীবনে মসজিদ চিন্তাম না কারণে। আজকে দেখা যায় নামাজ পড়তে ভালো লাগে পর্দা করতে ভেঙ্গা ফালাইছি ভালো লাগে না আজকে আল্লাহর মহাব্বতের কোরআন লাওয়াত মজা লাগে এগুলো আমার তাবলিগের অবদান এগুলো আমার আল্লাহ অবদান তোমার ভালো লাগে না চুপ থাকো বিরোধিতা করিও না কপালপুরে যাবে গালি দিলাম দুশ্মনেরসুর বলছি তুমি গালি দাও কেন কেন তোমার পেট খারাপ কলক খারাপ পাঁচ করলি তুমি মাথায় দিয়ে জীবনটা কাটায়া যাচ্ছি রে বাঙ্গালি মুসলমান আজ পর্যন্ত আমার ইমানের কথা আমি বলছি অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না কারণ এজন্য গালিও দেই না নিজে লন্ডা জানা গোলজানা পরে জীবনটা কাটায় গেলাম অন্য অন্য পোশাকওয়ালাকে আল্লাহ সাক্ষী হিংসা করিনা গালিও দেই না এর আল্লাহর বুঝো নিয়ে মন্তব্য কেন করো কৌমিও কেন গালি দাও গালি দাও মনে হয় মনে হয় মনে হয় তোমাদের গালির কারণে আজকে হাট এই কারণে আমরা ভুল আর কলা যাই নাই আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি কথা কেন নাকি সরকার বা আদুর আমাদেরকে সম্মান দেওয়া এখন পুলিশটাকে বিষে কথা কন আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি জুতা খায় আমাকে দিতে চাই নিতে চাই না এরপরও নিলাম নিলাম নিলাম তাও আমাদের স্বাধীনতা ঠিক রেখে নিলাম আমাদের কথা দাবি ঠিক রেখে নিলাম এরপর আমরা অহংকারী করি না এখনো কিন্তু দেশ দিয়ে এখন জাহান নামে Ah বলছি আমি আমার কথা বলছি আমরা আগেও যেমন এখন তেমন কারণ আমার সম্মানের মানদণ্ডিকেট না আমাদের সম্মানের চেয়ার পাইছি মানদণ্ড আমাদের সম্মানের মান আমি হাফিজুর রহমান থেকে খারাপ আর সরকার যদি কিছু না দেয় রসুলের সুন্নত আছে তো আল্লাহ দুনিয়া তো বাদশাহী চেয়ারে বসায় রাখছেন পরকালে ও বাদশাহী চেয়ারে আল্লাহ দিবেন কোন টেনশন হিংসা নাই ও মুমিন সার্টিফিকেটের আশাই যদি করতাম টাকার লোভে যদি দৌড়াইতাম তো কৌমিতে পড়তাম কেন স্কুলে আল্লাহ শকর আদায় করবো চাকরি নেই সার্টিফিকেট নেই আল্লাহ এত সম্মান দিয়েছেন এত টাকা পয়সা সর্বদিক থেকে আল্লাহ দান করেছেন এত সম্পদ আল্লাহ দিয়েছেন খাওয়া মানুষ না পারেন এই জন্য দেখছেন নি কত নত হইয়া কতদিক বুঝায় নত হইয়া বলছি ভাই হিংসা করিনা এরপর দেখবেন এলার্জি কমতেছেন হ্যাঁ কত ভাই বুঝায় একটা গালি দিতেছি না দু একটা কথা বের হইল কিনা ভুলেও খারাপ এরপরে এরপরে সমালোচনা ভাই আমার যুবকরা ঘুমায় না ব্যাংক চিনেন ব্যাংক ব্যাংক পদ্মাবে এই ব্যাঙে দেয় কারে লাথি দেয় চান্দি গরমে গেল ব্যাং এর ভিতরে কি পাওয়ার হাতিরে লাথি দেয়ার কারণ কি তদন্ত কমিটি খুঁজে বের করলো যে ব্যাংকের পাশার ভিতরে আয়ু খানের টাকা লাগানো কি না আল্লাহ আল্লাহ রে গালি দেয় অমুক আলেম কে গালি দেয় অমুক আলেমের বিরুদ্ধে কথা হয় ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি পাওয়ার কি আবু গালি দেয় মাঝাবের শিরিক কয় তাবলি গালি দেয় ব্যাপারটা কি আশেখুল গালি দিবে কেন কেন বাইরা আমার নবী কি নামে যারা দাঁড়ায় সালাম জানিয়া নী পরেন আপনি দলিল থাকলে বুঝাইতে পারবেন দলিল থাকলে বুঝাই দেন মানলে আলহামদুল্লা না মানলো আলহামদুলিল্লাহ আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব গালা গালি কেন বাড়াড়ি কেন হিংসা কেন দ্বন্দ্ব কেন মুসলমানের সাথে দ্বন্দ্ব থাকবে সাথে সাথে। বেইমানের মুমিনে মুমিনে হবে ভাইরা আমার আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ বানাবার দ্বিতীয় কারণ হলো আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম ও বান্দা তুমি আমলের পরীক্ষা দেওয়ার জন্যই তুমি দুনিয়াতে গেছো পরীক্ষা না ভালো আমল এবার ভালো আমল কি বুঝার চেষ্টা করি আর একটু কি যাব বেশি আমল না ভালো আমল এবার মুফাসির লিখেছেন আদরের সাহাবিবনের জাহু বলেন ভালো হবে না রোজার মধ্যে চার গুণ হবে না রোজা হবে ভালো আমল হবে না অতএব তুমি রোজা যদি রাখা ভালো বলে আল্লাহর কাছে কবুল করাইতে চাও এই কাজ লাগবে লাগবে লিম কই পাওয়া যায় কামারের দোকানে কথা বুঝেন রি এলিম কোথায় পাওয়া যায় বলে দুই রাস্তায় এলিম পাওয়া যায় কয়েক রাস্তায় মুরব্বী লাগবে নিয়ে যারা বলে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি না বন্ধ যারা বলে শু ব্যক্তি মানি কিতাব হাদিস লাগবে না কিতাব কিতাব বাফেও বুঝেনা আমিও বুঝি আমার বাবা যা কয় তাই এরাও ভণ্ড যারা বলে আমার বাবার গুল্লি মারি কোন তরিকার গুল্লি মারি ইমাম লাগবে না করার হাতিসা মানি নবী মানি আবুলকরেরও মানি অমরেরও মানি ওসমানেরও মানি ফোলাফায় রাশিদিন তারা হবে নে ভালো আমলের জন্য কয়টা জিনিস লাগবে এক নাম্বারে বুঝে গেছে এক নাম্বারে আপনি আমাদের সহিান করেন ভালো আমলের জন্য কয়টা কাজ কয়টা জিনিস এক নম্বরে কি এলিম লাগবে আল্লাহ মানুষ সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা না একটা লাগে আল্লাহ দুইটা পুঁজির কোনো না কোন একটা পুঁজি হলেই সম্মানের চেয়ারে বসা যায় হয়তো এলিমের যোগ্যতা না হয় টাকা পয়সা লাগে যার মাল সম্পদ আছে এর সবাই সম্মানের সম্মানের কয়েক আলাপ হইতে পারে এক যদি এলেমের শিক্ষাগত যোগ্যতা আর একজনের গুণ কি টাকা পয়সা ঠিক নিলে কোন রাস্তার ফকিরায় যদি এখানে বইয়া মাস্তানি শুরু করে তো এইটার লাগে তর্ক কেউ করবে গায়ের জোরে করবো আর গায়ের জোরে সব করা যায় আদব রক্ষা করা যায় না গায়ের জোরে সফ করা যায় ইসলাম পালন করা যায় না গায়ের জোরে গাদধারি করা যায় বেয়াদি করা যায় রসুলের আদর্শ পালন করা যায় না আল্লাহ আমাদের কবুল করুন একটু আমরা দোয়া করি সবাই দোয়া করি আমার সাথে সাথে বলেন অল্ল হুমা লাল হুম হওয়াল অবিনইনা বদনা হ আল্লাহ ফাগল বান্দা বিশাল একটা বাঘ সাথে সেও দক্ষিণ দিক দিয়ে ঘরের ঠেলতেছে উত্তরে ভালো হবে বাতাসেও দিকে ডাক দিয়ে পাগল দক্ষিণ দিক দিয়ে বাতাসে সে ঘর উত্তরে ফালাই দেয় তুই তো উত্তর দিক দিয়ে দক্ষিণ দিক আবার তার সাথে তাল মিলাও আল্লাহ ফালাইতে আমি ঠেলার দরকার দেখ আল্লাহ সাথে পাল্লা দেই নাই জীবনে আল্লাহ বিরোধিতা করি না আল্লাহ যা চায় তাই আমিও চাই এর মুমি হবে নামাজ জাগা মতো পড়তে হবে না কথা বুঝেননি হ্যাঁ বুঝতে হবে তার ছেড়ার মতো হইব না। বাইরা আমার যশোরে গেছিলাম এক মাধ্যমে গোস্ত দিছে কি মাংস হায় হায় কোন দিকে যায় এ মাংস না গোস্ত লবণ না নুন লাল না কদু বজব। খায় না গোস্ত খাই না খাইলে কোনটা খায় গোস্ত দিছে যিনি দিচ্ছেন হুজুর বলে ভাই এটা কি দেশি না ফারম ও মাল আলহামদুলিল্লাহ হুজুর জিগায় এটা দেশেই না ফারম যতবার কি না মানুষ এখন উল্টা ভালো বুঝে দিকির কথা কম বুঝবে ভালোটা কম উল্টাটা ভালো বুঝে নামাজ পড়া যেমন ফরস নামাজের নিয়ম কানুন দেয়া যেমন পদ্ধতি জানা ফর এলাকা আমল সুন্দর হবে না এই জন্য আমল যদি ভাব বানাইতে চা ভালো আমলের জন্য এক নাম্বার শর্ত হলো এলেম লাগবে এলেম এলেম কিসের এলেম অঙ্ক ইংরেজি না না ভালো আমলের জন্য কয়টা জিনিস এক নাম্বারে লম্বা আলোচনা এলেন নিয়ে ছেড়ে দিলাম ওই কথাটা বলে দি হজরত আলী আল্লাহর আদায় করেন আল্লাহ টাকা লাগে না হয় কি পাইছি বড় খুশি হয়ে গেছি রেম কারণ এলেন এলেন বড় দাম এক সম্পদ টাকার টাকা খুশি হয়ে গেলাম রে আল্লাহ দুই নম্বর কারণ হলো টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বারে এলেমওয়ালার যত এলে বারে তত বন্ধু বাড়িতে হুজুরা এখন অসুস্থ ঠিক না সবাই পাগল বড় বড় ওলামায় জুতা টানার জন্য পাগল কারণ কেরা টাকার গোলাম নাকি ছাত্র ভাইরা বিদায় হবে স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন আলিয়ায় পড়েন কৌমিয়ায় পড়েন ভালো করে শুনেন যারা পড়তেছেন এরা ছাত্র ভাই শুনো কারণ দুইটা বেয়া দুবি করলে এলেম চলে যায় এলেমের সাথে জ্ঞানের সাথে বিদ্যার সাথে যদি বেয়াদুবি করে অথবা ওয়ালা ওস্তাদের সাথে যদি বহু পাগল দেখছি আরবিতে কথা বলে রাস্তায় বহু পাগল দেখছি উলঙ্গ পাগল উর্দু হিন্দিতে ফার্সিতে কথা বলে চিন্তা করলাম ইংরেজি ভরব না এই ছেলেটা পাগলামি করে কেন চিন্তা করে একজন জ্ঞানী ব্যক্তির থেকে জানতে চাই বলে এইটা একটা ভালো ছেলে ছিল ভালো স্টুডেন্ট ছিল ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে মাস্তানি করে বেদুবি করার কারণে আল্লাহ তার এমন নষ্টবি শুরু করে দিছে ওর জীবনের সব জ্ঞান শূন্য করে দিয়া আল্লাহ তালা ওর তার মার ছিঁড়ে ফেলছে কারণ বেদুবির সাজা বড় কঠিন বিয়া বি তোর গজ না এরকম লোক কথা বলেন খুব সাবধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন কর শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো মিছিল করো না এমন আন্দোলন করেওয়ালা একটা ছাত্র আমাকে বলেন ওই লোকটা বড় আরামে জীবন যাপন করে প্রমাণ আমরা ওস্তাদের জুতা সোজা এমন কি আমি আমার রোদের করে আমি চলার চেষ্টা করি গুণা হবে কিনা সেটা ভিন্ন কথা আমি যতটুকু বিনয়ী হবো ততটুকু আমি পাব। আন্দোলন করো শিক্ষকের বিরুদ্ধে যদি কপাল ভালো চাও গোপনে শিক্ষকের কাছে ভালো আমলের জন্য কয়েকটা জিনিস লাগবে এক নম্বরে দ্বিতীয় গুণটা হলো বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ বিশুদ্ধ মিয়াদ লাগবে সহি নিয়াত সহি মিয়া বলে বিশুদ্ধ নিয়ম সহি কথা বুঝেন না সহি কে বলবো আহ কোন দিকে যাই কোন দিকে এবং আদম গাছের পাতার পোশাক পরিহিত অবস্থায় তারা দুনিয়ার জমিনে পদার্পন করেছেন পায়গম্বার আদম জমিনের মধ্যে আসার পর আদবের সামনে জংলার একদল হরিণীয় সাক্ষাৎ করলো আদম নবী জানলেন হরিণীরা গাছের পাতা খেয়ে জীবন যাপন করে তার গায়ে তো পাতার পোশাক আছে এই পাতা জান্নাতি পাতা হরিণেরা খাওয়ার পরে আল্লাহ জান্নাতি পাতার বরকতে প্রত্যেকটা হরিণের মধ্যে তিনটা নামত দান করেছে কয়টা নেরামত তিনটা নিয়ামত পাইয়া জান্নাতি পাতা খায় দেখে মুখরিতা যেতে পারে এরা ঘ্রাণে পাগল কিসের ঘ্রান খুঁজে খুঁজে দেখে একদল হরিণীরা পাতা মুখে নিয়ে চাবায় বলে তোমরা এই পাতা কই বইছো বলে এত কেন বলে জানো না এই জঙ্গলায় সরিয়ে গেল এবার দ্বিতীয় দল হরিণী রাখা চল আমরা ও পাতা নিয়ে আসবো সবাই দৌড়ায় গিয়া আদম নবীর থেকে পাতা নিয়ে আসলো দেখা গেল তাদের পাতায় কোনো ঘেরান না ব্যাপার কি একই বলে নিয়তের ভেতরে বড় ভেজা আমরা গিয়েছি আদম নবীকে দেখার জন্য হাতিয়া পাইছি পাতা তোরা তো আদম নবীরে দেখার জন্য যাও নাই তোরা পাতা আনার জন্য বেশ নিয়তের ভেজালে তোদের পাতার ঘ্রানটা লুকাই গেল গেল। নিয়তের ভেজাল বিশুদ্ধ নিয়তের কারণে প্রথম দল হরিণীরা তিনটা নিয়ামত পাইল বলবো। এক নাম্বার চেহারা সুন্দর হয়ে গেল হরিণীর মত সুন্দর চেহারা প্রাণী আর নাই দুই নম্বর নিয়ামত হরিণীর গোষ্ঠে মজা বাড়াই দিলেন আল্লাহ এত মজা হরিণের বস্তে বড় মজা তিন নম্বর নে আমরিণের নাভির মধ্যে কস্তুরির ব্যবস্থা করে দিলেন জানেন এই দেখ খুঁজে খুঁজে যদি জবাই করেন নাভি তালাস করেন সব হরিণের নাবিতে কস্তুরি না কিছু কিছু হরিণের নাবির মধ্যে কস্তুরি আসবে ইন্নামাল্লা আমাল নিয়ত ভালো কাজের ফলাফল কি ভালো ও নবীর মতের দল ভালো নিয়েতে যদি এখানে বয়ানে বসতে পারেন ফলাফল ভালো ভালো আমি জানি আমার স্ত্রী জানে না আমার মেয়ে জানে না আমাকে এলাকার মানুষ বড় ধনী মানুষ বলে বড় মজার মানুষ বলে আমাকে সম্মান করে অত আমার জবান ভালো না হাত ভালো না অন্তর ভালো না আমার পাও বলো না আমি জাহান নামের তোমার নবীর কথা আলেমদের জবানে শুনছি কোরআনের বয়ানের মসতি গুণামাফ হয় এই গুণামাফের জন্য আমি এখানে আসি যদি হয় বসার সাথে সাথে গুনামাফ এরে যুব ও বিদ্যুব ও পর্দা নারায়ণের মা ও বিদ্যুব যুবকেরা আজকে অনেকে মনে ধরায় আমার করার হাদিস না তোমার ভিতরে গুণার আকর্ষণ আছে আমার অন্তরেও তো আছে বরং তোমার থেকে আরো বেশি আছে তুমি গুণা করতে করতে এখন তোমার কাছে এখনোটা স্বাভাবিক হয়েছে জানি কি আছে যুব টুপি মাথায় দিলাম মাথা নষ্ট হয় জ্ঞান শূন্য হই আমাদের তোমরা পাগল বলিও না পাগল হয়ে যাই না ও আল্লাহর গোলাম টানা খাইব আল্লাহ এত সম্মান সর্বদিক থেকে দিয়েছেন রসুলের সুন্নতের আদর্শের বরকতে আমি বলছি না সবে আমার মতো টুপিওয়ালা বড় হুজুর হয়ে যাও না না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে বড় যেখানেই থাকো যে চাকরি করো যে কাজ করো তোমার কাছে মা বাবার খেতমত করো জবানকে হেফাজত করো চোখ হেফাজত করো এর আল্লাহর বান্দা। তুমি বল পা গানি বয়ান টাইম নাই না লাগবে না তুমি ডান দিকে তাকাও চাকরি করে ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি নাই তুমি কেন পারবা বাবা কোন চলবে না কোনো ফতুয়া শুনতে চাই না ডাইরে ফতুয়াটাও তোমার কপাল পুড়ে গেছি তোমার মতো রেখে ব্যবসা করে মা বাবা হ্যাঁ কবরে যাবেন আমার মা বাবা কত খুশি কত ধন্য গতকাল আমি বয়ান করলাম উজানি কচুয়া এলাকায় আমার ওস্তাদরা বয়ান করলেন আমার আগে অন্তর ভরে কত দোয়া যে করলেন আমাদের আমাদের শাস্ত্র আমি হাফিজুর রহমান করি এটা তো মায়ের পেট থেকে শিখে আসি নাই এমন কি এলেমের মাস্তানিতে করি তাও না একমাত্র মা বাবার দোয়া মুরব্বী আল্লাহ দোয়া কোরআনওয়ালার অশান্তিতে নাই রে যুব আল্লাহর কোরআন পর নামাজ পাঁচ বক্ত পড় তুমি চাকরি করো করো ব্যবসা করো করো নবীর বন্ধ করে দিছে মোবাইল এর মহব্বতে মা খাবি না কথা কম খুধা লাগলে তো আমি খানা চা চরিত্রী মাপ চাই বেদি ক্ষমা চাই তোমার জীবন তুমি নিজ হাতে ধ্বংস করতেছো নিজের হাতে ধ্বংস করতেছো সিনেমা হল নাই নোয়াখালী কথা নাম কেন্দ্রীয় মসজিদ নেই রাস্তা তো একটাই এখান থেকে আপনি থানার হাট হয় সোনাইপুরি এলাকায় যাবেন থানা রোডে যাবেন আমি হাফিজুর রহমান যাব আপনাদের ইমাম আছে বাম রাস্তাও আছে ডান রাস্তাও আছে আমি ডান দিকে যাই চোখের গুণা জানো না আর তুমি তো দুই কে গুনার রাস্তায় ঢুকতেছে তোমার ভালো হওয়ার রাতের ঘুম কপাল থেকে চলে গেছে মোবাইল আর ডাক্তারি সাইন্স ডাক্তার দেওয়া ঠিক মতো যার কমপক্ষে চার পাঁচ ঘন্টা ঘুম হবে না ওর জীবনটাই বৃদ্ধা সব ধ্বংস বড় আফসুস এই মোবাইলের দ্বারা জীবন পুরাটাই শেষ হয়ে যাচ্ছে না দেশের সুন্দরী রূপশী কন্যা সন্তানেরা এরা হয়ে যাচ্ছে ঐশীর মত দরজা আল্লা তো ধৈর্য ধারণ করো মুমিনের দল এবং ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো আল্লাহ তালা বলেন সময়ের সফা সমস্ত মানুষ জাহান নামে যাবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত ধৈর্য ধারণ করো হেমিন ভালো আমলের জন্য চার জিনিসের তিন নাম্বার হলো ধৈর্য হাসরের ময়াদানে আল্লাহ আলমিন ধৈর্য ধারণকারীদের বলবে ওরে ধৈর্য ধারণকারীর দল তোমরা বিনা হিসাবে জান্ন আল্লা তোলেন ধৈর্য ধারণকারীর দল তোমরা বিনা হিসাবের জান্নাতের মধ্যে যাও ভালো আমলের জন্য চারটা জিনিস লাগবে ভালো আমলের জন্য একদম ইসমাইল আলাইলাম আমার মায়ান নবীর ধৈর্য ধৈর্যের বয়ান সারা রাত করলেও শেষ করা যাবে না ধৈর্য ধারণ করে মুমিন বিপদ আসবে আল্লাহর উপরে দিকে আগায় যাও চার গুণের দ্বারা আমল ভালো করে নাও তিন ওরে বান্দা এখলাসের সাথে আমল করো আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য নাকার জন্য ওয়ানু সুকি ওয়া আমার নামাজ আমার করবানি আমার বেঁচে থাকা আমার মরণ বরণ করা আমার যাহা কিছু আমি বয়ান করি আল্লাহর জন্য আমি জন্য আমি ব্যবসা করি আল্লাহ দান করি সস্তা করি জাগাত দেই আল্লাহ সন্তুষ্টির জন্য আমি খানা খাই আল্লাহ সন্তুষ্টির জন্য আমি ব্যবসা করব আল্লাহর রাজির জন্য যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করবে ওই বান্দা যেই বান্দা খানা খাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই বান্দা হারাম খানা মুখের মধ্যে ঢুকাবে না যেই বান্দা দান করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই বান্দা দান করার পরে আবার খোটা দিবে না কি কত সে তু দুনিয়া বেশি গুয়ম কে আজ দু যুদা বস বাহার কারদা বাস এরে যুবকাল্লার বোলাম অনুরোধ আমিও তোমার মতো একটা যুবক সন্তান আজকে টুপি কেন মাথায় দিলাম বুঝি মাথা গরম হয়ে গেল না রে বাবা বিদায় বলছি জন্য না ভূমিকম্পের অবস্থার কথা একটু চট্টগ্রামে পাহাড় দশের খবর কি তোমার একটু মনে সারা দেয় না তাকায় দেখো এমন কোনো দিন নাই আজ ঢাকা থেকে যখন আপনাদের মাহফিল রওনা হলাম মেঘনা ব্রিজের একটু ডানে তাকায় দেখ তোমার মতো যুবকের লাশ বাসের নিচে ভরে আসে পানির নিচে যুবকের লাশ হুন্ডার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ দুনিয়া কিছুই না মরনেরা গেত বা করে নাও জীবনটা থাকার যাক চাকরি দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ অতএব আমি আল্লাহর গোলাম হয়ে মরতে চাই আমি দুনিয়ার গোলাম হতে চাই না বলছি না তোমার মত যুবক তুমি যেইলাই নেই থাকা তুমি চাকরি করো করো ব্যবসা করো করো নামাজ করো দাড়িটা লম্বা করো তোমার মতো যুবক রা পুলিশ বিডিয়ার দাঁড়িয়ে নামাজির অভাব নাই তুমি কেন পারবা না আমার ফাইনাল জবাব তোমার কপাল পুড়ে গেছে তুই দুনিয়া বে খবর হুনিয়া কি নোমায় নজর হা এলি তুমরা এ তেরা মা হ যুবকাল্লার গুলাম পাঠব না খাটি করবো আল্লাহ সহিংশ করবো পা শক্ত নামাজ করবো যেখানেই থাকি ও ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার দরজায় তাবিজ কোন দরকার নাই আল্লাহর কাছে সফা মিথ্যা জীবনে বলবা না এবং তোমার দোকানে কোন কর্মচারী আল্লাপ টাকা করো আল্লাহ আমি এখনই তো নিলাম না মাস না বেপর দেয় না কারো ক্ষতি করবো না হারাম পথে যাব না বখাটে কোনো আড্ডায় আমি যাব না এর যুবক তাকায় দেয় আজকে তোর মতো যুবক জেলখানা আজকে ওই গুলশানের হামলায় জড়িত হয়ে গেল শুধু যুবক তুমি একাই দায়ী এটা আমি বলবো না যুবক যুবতী দায়ী হওয়ার পেছনে পিতা মাতার দুর্বলতা যথেষ্ট আল্লাহ পাওয়া যায় না এ কথা সম্পূর্ণ অনুরোধ করে বলছি তুমি স্কুলে পড়ো নামাজ পাশ পড়ো আল্লাহর মহবতে চলো জীবনে আর অন্যায় কাজে যাব না জীবনে দুটো হাত আল্লাহকে দেখায় না আল্লাহ আপনি সকলের হাত গুলো কবুল করে নেন আয় আল্লাহ গাড়িওয়ালা নামাজি বানায় দেন আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ ব্যবসা চাকরিতে বরফত বাড়ায় দেন আয় আল্লাহ হালাল রিজিকে বরফত বাড়ায় দেন হারান থেকে হেফাজত করেন্ল আয় আল্লাহ তালা নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন অল্লাহ আমাদের মজবুতায় চলার তফ করেন বলে আমিন আহিবিহি আজমাই রহিমি ইমর রহিমী اللهم اجعلني في عيني ও وفي আইনি الناس শিকবির রী রা কমা রব্বয় নী শীরা রব্বীর হুমা কমা রবী সাম তে রহ কিস্তরোফ তে রহ পর চলা আল্লা তালা গোবরা নজর দিয়া তাকা দেখে কত লা হাত তুলছেন সাদা দাড়িওয়ালা হাজি সাহরা হাত তুলেছেন আমার কলিতা টুকরা যুবক সা তুলেছেন পর্দারা রানের মাঝে আসে নাই কেউ টাকার লোভে আসে না কত কষ্ট করে করে কোরআন শুননার বয়ান শুনলো টাকার জন্য না খানার লোভে না রে অন্মাত্র আখের চিন্তারে মানি Ay Allah, kharoha hath khalifiraya diyen nar Allah Ay Allah, jubo ke lagar murubbi dir paromach koshto kuresin এই বৃষ্টিতে আয় আল্লাহ ময়দানের মধ্যে আমার থেকে বড় গুনাগার কেউ নাই যে হাত উঠায়া দোয়া করতেছি চোখ দুটো বন্ধ করে তাকায় গুনার কারণে আমার হাত দুটো না পাক জবানটা গুনা দিয়া না পাক করেছি রেলা করেছি জীবন শেখায় জীব ব্যাটারে না পাক করেছি পাও না পাক ঘাত না পাক কান না পাক আয় আল্লাহ তারপর আপনার দরওয়াজা সারি নাই আয় আল্লাহ আমাদের কোনো পুঁজি নাই তবে একটা পুজি আছে আমরা আপনার আদরের নবীর কুম্ম নবীজি রসিলা দয়ার নজরে সকলের সব উনগুলো মাহাশ করে দাঁড়ানো দেন যারা টাকা পয়সা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তাদের কবুল করে নেন অন্য আয় আল্লাহ এই আপনি কবুল করে নেন এলাকার ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন আয় আল্লাহ আবেদা পর্দা সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ এর পেছনে যারা সময় দেয় টাকা পয়সা দেয় সবাইকে কবুল করে আয় আল্লাহ ইমাম খা কমিটি কে কবুল করে কমিটি তাদেরও কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সলা করে দেন বাংলার দেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ দায়িত্ব যারা পালন করে প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দেশের খাদ বানায় দেন দুঃখিক থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ সাদ কিবির হিংসা দূর করে ইখলাস দান করে অল্লাহ আয় অল্লা কবুল করে নেন্ল এলাকার ঘরে ঘরে শান্তির ফয়েসালা করে দেন আয় আল্লাহ পরে সবাই যার যার বাড়ি চলে যাবে কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় না গাই আর একদল আপনার গোলামে ময়দানে আছে যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়ের সন্তান एक बाबर चेहरा मन पड़े ना माँ बाकी माया है सन्तान गो कबुल करे কবরগুলো বাগান কবরওয়ালাদের কবর আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থতা দান করে নল আপনি বড় ডাক্তার আল্লাহ দয়ার নজরে ঔষধ ছাড়াও তো ভালো করে দিতে পারেন দয়ার নজরে সবাইকে সুস্থ করে দেন আল্লা দীর্ঘ নে হায়াত দান করে নল্লা দীর্ঘ নাকল চলার পথে হঠাৎ করে আল্লাহ সবার সাথে মিল মোহাবতা করে দেন সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেনাল্ল ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা হেফাজত করে নল কামাইরুী ব্যবসায় বরকত বাড়াই দেন অল আয় আল্লাহ সবার সাথে মিল মোহত বাড়াই দেন নজা মোবার সব পৌঁছায় আমাদের আমরা যারা গিয়েছি বার যাওয়ার তৌফিক দান করে নল ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করা সাথে মোলাকাত করায় দিয়ে চক্র দান করে নল জিকিরা দান করে নল আখের ফিকিরওয়ালা অন্তর দান করে নল্লা সহি কোরআন করার তাফিক দান করে নাম্ল আমাদের যুবকদের যুবকদের আদর্শিহি Amin, Amin, Amin Berahmatika ya Arhamar Rahim